অতপর আবু লুবাবাহ রদিল্লাহ তালাহু তাকে একটি হাদিস শুনালেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম ঘরে বসবাসকারী সাপ হত্যা করতে নিষেধ করেছেন ফলে তিনি সাপ মারা বন্ধ করে দেন